পৃথিবীর সর্বপ্রথম প্রথম যুগের যারা মানুষ সকল আসলাম তার মাঝে শীর্ষস্থানীয় আলেম এটা কইতে পারেন না যে কোন আনসামা হক পন্থী আলেম হইতে কোন আনসন্নার অনুসরণ করো আরে মাঝে শীর্ষে আসতে আমরা ইমাম রাহিমাহুল্লাহ তারা জান্নাতন উচ্চম কাম দান ফারাক করিয় না তুমি আল্লাহ কোরআন কর্মসেন মিনাল্লাফার রক দিয়ে না হন তারা দিনের মাঝে কিনা করছে ফারাক সৃষ্টি করছে তুমি এনবি তারা লাগে আপনার কোন সম্পর্ক নাই আল্লাহ বিপরীত কইসারা বিভিন্ন দল বানাইছে প্রত্যেক দলে মনে করে আমারটা আমরা আল্লার কথা ঠিক কার কথা আল্লার কথা ইস্তাম নামে কোন দলাদলি নাই হে আপনার একটু আগে আলোচনা কোন মাস্টার লাইয়া আমার একতলাফ থাকতে পারে আমরা এক ঘরের মাঝে খাই সব সবকিছু একমত থাকি সব আমরা মুসলমান আমরা অনেক বিষয় নিয়ে বা মোহাম্মদ নাই রোহামা ও বাহম আহম্মদ রসুল্লাহ সঙ্গীস তার একজনের মহম্মদ আছে আমরা নামাজও বলি মাত্রা একজনের দাড়িয়াল টুফি আল্লাহ দেখতে পারি না একজনের আল্লাহ সুবান করবার লাগিয়ে আসি না আল্লাহ সুবানি আমরা দিনের লাগে একজন আল্লাহ লাগি ভালোবাসতাম আল্লাহ লাগি গিনা করবো যদি গিনা করি আল্লাহ লাগি আর ভালোবাসা হইব আল্লাহ লাগি আল্লাহ সুবান তৌফিক দান করুক